আনাসহতালনতে বর্ণিত তিনি বলেন একবার নবী সাল্লু আলাইসালাম শপথ করলেন যে এক মাসের মধ্যে তিনি স্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন না তিনি নিজস্ব একটি উচ্চ কামরায় অবস্থান করছিলেন উনত্রিশ দিন অতিবাহিত হলে তিনি সেখান থেকে নিচে নেমে এলেন তাকে বলা হলো হে আল্লাহ রসুল আপনি শপথ করেছেন যে এক মাসের মধ্যে কোনো স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন না তিনি বললেন মাস উনত্রিশ দিনেও হয়